आदेश दिखता সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়া থেকে ধারাবাহিক ভাবে আলোচনা চলে আসছে আজকে যে বিষয়ে আলোচনা উপস্থাপন করব। সেটি হলো এফাজতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার অধ্যায় এ বিষয়ে কিছু আলোচনা করেছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেই হাদিসটি হলো হামজালা বিন রবি আল উসাইদি যিনি রস আসলামের ওহির যারা লিখতেন ওহিদ কাতিবদের মধ্য হইতে এনে একজন তিনি বলেন আমার সঙ্গে আবু বকর সিদ্দিক সাক্ষাৎ বললাম না হানজালা তো মুনাফিক হয়ে গেছে কল আবু বকর বলল সুবাহ মা কি বলেন মুনাফিক হয়ে গেছেন কি ব্যাপার এমন কথা বলছেন বললাম হয়ে গেছি এটা এই জন্য মনে করছে আমি যে আমি যখন রসুল সাহসালামের কাছে থাকি এবং তিনি যখন আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের বিষয়ে যখন আলোচনা করেন তখন যেন মনে হয় যে আমরা এরপরে যখন ওখান থেকে বের হয়ে রসুলামের নিকট থেকে বের হয়ে যখন আমরা আমাদের স্ত্রী আমাদের সন্তানাদি এবং আমাদের পেশায় যখন আমরা লিপ্ত হয়ে যাই নাসিনা কাসিরন তখন যেই অবস্থাটা তখন ছিল সেই অবস্থা থেকে আমরা অনেক দূরে সরিয়ে যাই অর্থাৎ অনেক কিছু জিনিস আমরা ভুলে যাই তখন যেন মনে হয় যে আমাদের লক্ষ্য হবে যার কিভাবে কীভাবে পাবো সেটা যাহার্নাম থেকে কিভাবে মুক্ত পাবো সেটা নিয়ে যেন আমাদের পরিকল্পনা থাকে কিন্তু যখন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই তখন আমরা আখের আগকে অনেকটাই ভুলে যাই قال ابو بكر رضي الله عنه فوالله اني لن نلقى مثل هذا حمزله ايه কারণে যদি মুনাফিক হয়ে গেছেন এটা মনি করেন তাহলে আমার সাতেও তো এমনটাই ঘটনা আমার সাতেও তো এটাই ঘটে আমিও এটাই অনুমান করি যখন আল্লাহর নবীর কাছে থাকি তখন মনে হয় জানো iman বৃদ্ধি হয়ে গেছে জান্নাতের আশা জানো বৃদ্ধি হয় জাহান্নামের ভয় জানো লাগে কিন্তু যখন ওখান থেকে বের হয়ে আসি তখন আমার অবস্থাটা পরিবর্তন হয়ে যায় তো ফাকল তু ফনতলাক্তু আনা ও আবু বাকর হাত্তা দাখান্না আনা রসুল্লাহিসাল্লাম এরপরে বলছেন যখন দুই জনার একই অবস্থা তাহলে চলেন সমাধানের জন্য যাই রসুল সাল্লা সাল্লামের নিকট সাহাব একরামদের এটাই অভ্যাস ছিল তাদের এটাই আখলাক ছিল এটাই চরিত্র ছিল যে কোনো বিষয়ে যদি খটকা বাধ্য কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন মনে করতেন তাহলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ধাপা চাপা না দিয়ে ঠিক আছে আমি যা বুঝলাম আপনার কাছে তারা যে সমস্যা হবে সেই সমস্যা নিয়ে চলে সােন এবং সমাধান চাইতেন তো এই দুইজনই আল্লাহ রসুলের কাছে গেলেন জাহরফ বলেন্লাহ না হে রসুল আমরা যখন আপনার কাছে থাকি দেখছি এরপরে আপনার কাছ থেকে যখন বের হয়ে এসে আমরা আমাদের সন্তানাদি স্ত্রীগণ এবং আমাদের নিজ নিজ কর্মে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের অবস্থাটা সেখান থেকে অনেকটা সরে যায় এবং সেই অবস্থা থেকে আমরা অনেক দূরে চলে আসি আল্লাহ বললেন আমার কাছে যে অবস্থায় তোমরা থাকো আমার নিকটে যখন থাকো তোমাদের ইমানের যেই অবস্থাটা বৃদ্ধি হয় তোমাদের ইমানের যে অবস্থাটা তখন হয়ে যায় বলছেন এমন অবস্থাটা যদি তোমার কাছে থেকেই যায় আমার কাছ থেকে চলে যাওয়ার পরেও আমার কাছে যখন থাকো তখন যেরকম জান্নাত জাহান্নামের আশা এবং জাহান্নাম থেকে দূর হওয়ার যে একটা প্রতিজ্ঞা এবং দিনের প্রতি আগ্রহ দিনের প্রতি আমল করা যে একটা অধিক আগ্রহ এবং ইমানের বৃদ্ধি এই অবস্থাটা যদি আমার কাছ থেকে চলে যাওয়ার পরেও বাড়ি যাওয়ার পরেও স্ত্রীর কাছে বালবচ্চা কাজেকর্মে লিপ্ত হওয়ার পরেও যদি এই অবস্থাটাই যদি তোমাদের কাছে থাকতো করত। রাস্তায় তোমাদের সঙ্গে ফেরস্তা সাক্ষাৎ করে তোমাদের সঙ্গে মুসাফা করত। তোমাদের সঙ্গে মুসাফা করতো হানজালা একটা সময় ওটাও একটা সময় এখানে আসলে একটু ইমান বৃদ্ধি হওয়া এটাই স্বাভাবিক আর এখান থেকে যখন আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবেন সেখানে যেমান বৃদ্ধিও হয় ইমান কমেও যায় তো এই অবস্থা যদি এমনটাই হতো যে তুমি আমার কাছে যে অবস্থা পরবর্তীতে ওই একই অবস্থা যদি থাকো তাহলে তো তোমার অবস্থাটা কখনো ওয়াজ নাসিহ শুনলে ভালো কথা শুনলে করা হাদিসের কথা শুনলে মানুষের অন্তর নরম হয়ে যায় আর এটাই ইমানের চিহ্ন আল্লাপাক বলেছেন সেটি হলিব ইসরাইল ইয়ুবিনা ان يقوم في الشمس ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم فقال النبي صلى الله عليه وسلم مروه فليتكلم وليستظل وليقعد وليتم صومه رواه البخاري ابن عباس رضي الله تعالى عنه تني قال بينما النبي صلى الله عليه وسلم يخطب جمعار دينه الله النبي صلى الله عليه وسلم هو برجل قائم একজন ব্যক্তি দেখলেন যে বাহিরে রোদ্রে দাঁড়িয়ে আছে যে এই ব্যক্তি রোদ্রে দাঁড়িয়েছে কেন ফালু বলেন সে প্রতিজ্ঞা করেছে যে সূর্যে সে দাঁড়িয়ে থাকবে ওলায় সে বসবে না তার উপর মানত করে নিয়েছে যে আমি আজকে পুরো দিন রাত্রোদ্রে দাঁড়িয়ে থাকবেনা ওলায়াস্তাজিল म कथाओ बल जुलम करलो आल्ला आल्लाबी क्या तो मन कर रोद्रे दी थे निजे नफ के कष्ट दे सन्तुष्ट अर्जन करते चायधर एक आशा नहीं रोद्रे दाड़ान शुरू कर दिए से बसें আল্লাহ ইসলাম বললেন মুরুহু তাকে নির্দেশ দাও কথা বলব না এর ফজিলত নেই বিধায় তাকে বলে দাও যে তুমি রোদ্রে থাকা নয় তুমি সায়াও গ্রহণ করোয়ালিয়া কদ আর এভাবে রৌদ্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা পুরা দিন দাঁড়িয়ে থাকা এটাও হেফাজত নয় তাকে বলো বসে যে। তবে যেহেতু যে সোমের নিয়ত করেছে পুরা করুক এটা কোনো সমস্যা নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিস থেকে আমরা আরো কিছু জানতে পারলাম সেটা হলেই যেগুলি যেমন সম পালন করা সালাদ আদায় করা তাজবি তাহলিল আরো যেগুলি এফাজত বন্দে গিয়ে আছে এগুলি পরিমাণ বৃদ্ধি করা এটা যেরকম অন্যায় ঠিক তেমনি। নিজের পক্ষ থেকে কোনো অন্য কাজ শরীয়তে যে কাজ আমাদেরকে বলে নাই এমন কোনো কাজ নিজের উপর নিজে বহন করে তাতে কোনো মঙ্গল আশা করা এবং সেই বিষয়ে মান্য করা এটাও না এটাও করা উচিত নয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিস থেকে এবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার যে অধ্যায় ছিল এখানেই শেষ হয়ে যাচ্ছে এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি पर बाकी आलोचना ने अपन सामने आरोपित हब इनशाला পরিবেশ কুসংস্কার কিভাবে ঢুকেছে রীতি আমার দুই পায়ের আব্দুল রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান शेख फल सम्मी दे देखे बीर अनुष्ठान जालशाए প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবে উইটনেস ডাকচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন আমাদের সামনে যে অধ্যায়টি রয়েছে সেটা হলেই बाबन फिल महाजाते आलामाल नियमित आम करार अध्यय अर्थात जो आमटी करबल नियमित होता अल्प हम हो, से छोट होक सेल्ट जान नियमित करा जाए यह विषय शरियतर दिक निर्देशना की यहाँ आजकल ये जानते इनशा अल्लाह तलाय ইমাম নববি রহমল্লা এ অধ্যায় প্রায় চারটি আয়াত নিয়ে এসেছেন এবং তিনটি হাদিস নিয়ে এসছেন প্রথম আয়াত সুরায় হাদিদের ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যারা মমিন এদের জন্য কেউ এখনো সময় আসে নাই আলামিল্লা দিন আনু যারা মমিন তাদের কাছে কি এখনো এ সময় আসে নাই আন্তরিল্লা যে তাদের অন্তর নরম হয়ে যাবে আল্লাহর জিকিরের জন্য ওমা নাজালিনাল হক এবং আল্লাহতালা যে হক এবং সত্য দিন নাজেল করেছেন তার জন্য তার অন্তরটা যে নরম হয়ে যাবে কোমল হয়ে যাবে সে সময় কি এখনো আসেনি তো আল্লাহ তালা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন যে আলামী নীর আমানু এখনও এই সময় আসে নাই যে আল্লাহর জন্য এবং আল্লাহর নাজেলকৃত হক বাণীর জন্য তার অন্তরটি যে কেঁপে যাবে ভয় করবে নরম হয়ে যাবে এই সময় কি এখনও আসে নাই তাহলে যেই সময়ের অপেক্ষায় আমরা রয়েছি আমরা মনে করছি যে না আরেকটু বয়স বৃদ্ধি হোক তো দেখা যাচ্ছে যে ওই সময় আসার পূর্বেই হয়তো আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন আর যে সময়ের অপেক্ষায় বসে রয়েছি এমন হতে পারে যে বয়স বৃদ্ধির সাথে সাথে অন্তরটাও শক্ত হয়ে যেতে পারে আর অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে তারপর আর সে অন্তর ভালো কিছু গ্রহণ করবে না আল্লাহ তালা সুরে হাদিদের ২৭ নম্বর আয়তে বলেছেন আমি এই শাহ মারিয়ামকে প্রেরণ করেছি তার উপর করেছি তাকে এবং তাদের অন্তর যারা তার অনুসরণ করেছে তার আনুগত্য করেছে তাদের অন্তরকে আমি রাতান সহানুভূতিশীল এবং রাহমাতান দয়া সম্পন্ন করে দিয়েছি তাদের অন্তরকে রাহবা আর যে রহবানি আর যে দুনিয়া থেকে সম্পূর্ণ আমি তাদের উপর এই হুকুম নাজেল করি নাই ইতিহ তারা যদি চো আল্লাহর রেজামন্দি তালাশ করার জন্যই এটা বের করেছে এটা হয়েছে। তারা যখন নিজের নফসের উপর জুলুম করেছে এবং দিনের ক্ষেত্রে তারা যখন অধিক বাড়াবাড়ি করার চেষ্টা করেছে এবং নিজেকে দুনিয়ার সকল লজ্জাত এবং দুনিয়ার প্রয়োজন থেকে নিজেকে সরিয়ে নিয়ে একমাত্র এ বাজদের জন্য লিপ্ত বলা হয় এটাকে যখন তারা নিজে নিজের উপর বানিয়ে নিয়েছে কিন্তু সেটা পরবর্তী পর্যন্ত রেখে ঠিক রাখতে পারে নাই তাহলে বুঝে যে আল্লাহর পক্ষ থেকে যে সুবিধা এবং যে রকসাত এবং আল্লাহ তারা যতটুকু আমাদেরকে করেছে এতটুকু আমরা জীবনের যেকোনো অবস্থায় আমরা করতে পারবো এবং সেটা করতে পারলেই আমাদের নাজাত হবে এর চেয়ে বেশি নিজের উপর জুলুম করে অযথা কিছু করা এটা ঠিক হবে না এ বিষয়ে তোমরা হয়ে যেও না কাল্লাতি ওই নারীর নেই না যে নারীটি অনেক পরিশ্রমের পরে সে তার হাত দিয়ে কোনো একটি জিনিস বানিয়ে সেটাকে আবার সে টুকরো টুকরো করে ফেলে দেয় তোমরা এমনটা হয়েও না এই আয়াত দ্বারা কি বুঝাতে চাচ্ছেন সেটা হলেই যে এমন যেন করোনা ভর কোন শেষ বেলায় যে সেটাকে পুরা রমজান শ্যামের মাস রোজা রাখলাম এরপরে ঈদের দিনে এসে এমন বড় বড় নাফরমানি করে বসলাম যে নাফরমানি আমার এই রমজান মাসের যত সবাব আছে সবগুলি সবাবকে টুকরো টুকরো করে নষ্ট করে দিল এমনটা যেন না হয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই আয়াত দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হলেই আমল করতে হবে এবং সে আমলটাকে সংরক্ষণ করতে হবে সেটাকে হেফাজত করতে হবে এবং সেটাকে ঠিক রাখতে হবে আমল করলাম কোনোদিন অনেক তার পরের দিন দেখা যাচ্ছে আবার সেটাকে ছেড়ে দিলাম অথবা তোমাদের নিকট মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহ করো হাদিসুদ্দিন মা দা আমলটি সব সময় সর্বক্ষণ নিয়মিতভাবে করা যায় এই আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় কলা সালি সাল্লাম যে ব্যক্তি রাত্রের কোন অংশ রেখেই যদি কেউ ভুলে যায় অর্থাৎ নিয়মিতভাবে রাত্রিতে কোনো এফাজত বন্দি করত কিন্তু কোনোদিন যদি সে ওটা না করতে পারে আসু কোনো এবাজত অথবা কোনো এবাজতের অংশ যদি কেহ রাত্রিতে নিয়মিত করা অভ্যাস কিন্তু কোনদিন যদি ভুলে যায় অথবা ঘুম চলে আসে সলাতিল তাহলে সে যেন সেটাকে পড়ে নাই। ফজরের সলাতের মাঝে এবং জহরের সলাতের মাঝের সময়ের মধ্যেই যেন সে সেটাকে পড়ে পরে নেয় কুতিবালাহু কামা কর আহু লাইল এভাবে যদি কেউ আদায় করে তাহলে সেই আদায়টা তাকে রাত স্ত্রীর এবাদত বলেই সেটাকে গণ্য করা হবে আল্লাহ আকবার দিন কত সহজ কত সুন্দর দিন তাহলে নিয়মিত এবাদত করার একটা ফল আছে নিয়মিত এবাদত করার একটা গুণ আছে বিধায় নিয়মিত আমি তাহার্যসলা তদায় করতাম নিয়মিত আমি প্রত্যেক দিন শোয়ার পূর্বে যে দোয়াগুলি আছে সেগুলো দোয়া পরতাম নিয়মিত আমি রাত্রে উঠে কিছু তেলাওয়াত করতাম কিন্তু কোনো একদিন যদি এগুলি থেকে ঘুমিয়ে পড়ি অথবা এবাদত না করতে পারি আল্লাহ আমাদের জন্য এই সময়টাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন বলছেন তুমি ফজরের পর পর্যন্ত তোমাকে এই লম্বা দেওয়া হলো। ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে যাওয়া এবাদতগুলো যদি তুমি এই সময়ের মাঝখানে করে নাও তাহলে তোমার এই এবাদতগুলি তুমি রাত্রিতে করেছ বলেই এটাকে ঘণ্য করে নেওয়া হবে সুবাহ আল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত কথা সামনে আসছে উনি বলছেন বলেছেন আব্দুল আস রাজু তিনি বর্ণনা করেন রসুলাম বলেছেন আব্দুল্লাহ আব্দুল্লা তুমি অমুক ব্যক্তির ন্যায় না। কানা ইয়াকুমুল লাইল ফাতরাকা কিয়ামাল লাইল ওই ব্যক্তি রাত্রি জেগে ইবাদত করত এরপরে আবার সেই কিয়ামুল লাইল ছেড়ে দেয় অর্থাৎ সে কোনদিন পড়ে কোনদিন পড়ে না তুমি এমনটা হয় না তুমি যারা শুরু করবে সেটা নিয়মিত করার চেষ্টা করবি এই বিষয়ে আরেকটি হাদিস আগে আছে আন আয়শা রাদিয়াল্লাহু আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا من الليل من وجع او غير ذلك سلا من النهاري سنتائي أشارة راكاتاً رواه مسلم عائشة رضي الله تلانحا تيني بولن جاء الله نبي صلى الله عليه وسلم جي نيوميتو راتري تي أبادوت كورتين نيوميتو راتري تي سلاة داي كورتين كنو عشو بيدار كاروني وصفا انو كنو كاروني جدي وي راتري ابادوتا تيني نا كورتة پارتين تا من النهار دينير بلا شتاكي پورنيتين سنتائي أشارة راكاتاً بارو راكات এটা কেন বলেছে আয়সার্লাহকে জিজ্ঞাসা যখন বোহারের হাদিস আল্লাহ এবং রমজান ছাড়া উনি রমজান হোক বা রমজান ছাড়া হোক এগারো রাকাতের বেশি উনি কোনো দিন রাত্রে সরাত আদায় করেন নাই তো এগারো রাকাতের মধ্যে আট রাকাত ছিল তাহাজ তিন রাকাত তো বৃত্তির সময়টা কখন এসার পর থেকে নে ফজর পর্যন্ত বিধায় নিয়মিত যে ব্যক্তি এগারো আকার সলাৎ আদায় করে ওই ব্যক্তি যদি রাত্রে কোনোদিন সলাদ থেকে যদি সে ভুলে যায় অথবা উঠতে না পারে তাহলে পরের দিন সকালে ফজরের পর থেকে নেই জহর পর্যন্ত সেই এগারোই আকার সে পড়তে পারবে তবে এগারো পড়বে না কারণ ব্যতির দিনের বেলা নেই বরং সে দুই দুই রাখাত করে পড়তে পড়তে ১২ আকার ছলাৎ আদায় করবে বেতের এক রাখাত না পড়ে এটাকে জোর বানিয়ে দিবে দুই রাখাত পরে বারো রাখাত হয়ে যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা সুন্দর একটা গাইডলাইন পেলাম যে এ ক্ষেত্রে আমরা নিজের পক্ষ থেকে কোনো কমতি বাড়তি করব না বরং আল্লাহ নবী সালাম যখন যেখানে যেভাবে যতটুকু উনি করেছেন আমরাও সেটা সেভাবে অতটুকু করলেই আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন খুশি হবেন আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন আমাদেরকে সেভাবে আমল করা তৌফে দান করেন এ বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি ও আওয়ানা রবিলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে জোয়ার জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালীমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রাক সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়